তী বিশ পূর্বেই শেষ করেছি আজকে আমরা একুশতম দর্শ শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহ বিশতম দর্শে আমরা উপলব্ধি করেছি আমরা শুনেছি যে আল্লাহ সুবাহানা হুয়াটা আলা ব্যতীত অন্য কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা সেটি কখনো বৈধ নয় বিশেষ করে যে সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহ সুবাহানা হুয়াটা আলা অধিকার রাখেন তার জন্য খাস তিনি ছাড়া সেই বিষয়ে কারো কোনো ক্ষমতা নেই সেই বিষয়গুলির ক্ষেত্রে গায়রুল্লার কাছে ধর্ণা দেওয়া কোনো মৃত ব্যক্তির কাছে যাওয়া বা অন্য কোনো ব্যক্তির কাছে আশ্রয়ে যাওয়া এবং সাহায্য প্রার্থনা করা সেটি আকবার। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি স্বয়ং রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম তার কাছে চাওয়াটাও নিষিদ্ধ সাহায্য প্রার্থনার নিয়ম হলো একমাত্র আল্লাহ সুবাহ কেন কাছে। বা বলবেন না কারণ আল্লাহ রাবুল আলমিন রাসুল সালকে উগ্রিম বলে দিয়েছেন আল্লাহ জেনে রাখো আমি আমার নিজের জন্য কোনো উপকার বা ক্ষতি করার মালিক নই আল্লাহ। আল্লাহ সুবহান হওয়া চালা যাই চান যাই ইচ্ছা করেন সেটাই আমার নিজের জন্য ঘটে থাকে আমি তার ভিন্ন কিছু করতে পারি না যদি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম সাইদুল মুরসালীন হয়ে ইমামুল আমিউল মুরসালিন হয়েও যদি তিনি নিজের জন্যই কিছু উপকার ও ক্ষতি করার অধিকার না রাখেন তাহলে অন্যের জন্য তো আরো কখনো সম্ভব নয় আল্লাহ রাসুল সাল্লাহ ব্যক্তি যদি সম্ভব না হয়ে থাকে তাহলে যারা রাসুল বা নবী নন তাদের পক্ষে যারা জীবিত নন মৃত তারা জীবিত অবস্থায় যাই যাই হন না না কেন কেন থাকুন পরে তো আর কোনো তাদের পক্ষে সম্ভব নয় প্রিয় বন্ধুরা তাই আসুন একজন মানুষকে তাও উপর প্রতিষ্ঠিত হতে হলে বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং শয়তানি ও ও কুপ প্রভাবিত হয়ে কখনো সঠিক তাউহিদের উপর টিকে থাকা সম্ভব নয় সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবাহ এবং তার রাসুল মুহাম্মদ সাল্লি হুসাল্লাম এর প্রদর্শিত নিয়ম নীতির আলোকেই আমাদেরকে তাউহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে লেখক রহম্লা তিনি এ পর্যায়ে আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন তবে এ অধ্যায়ের তিনি কোন শিরোনাম দেননি শুধু একটি আয়াত দিয়েই তিনি এ অধ্যায় শুরু করেছেন মনে হচ্ছে যেন তিনি এ আয়াতটিকেই অধ্যায়ের শিরোনাম হিসেবে উল্লেখ করেছেন তিনি বলছেন বাবু কাউলিল্লাহ লকু এ আয়াত সুর আলাফের একশত একানব্বই নম্বর আয়াত এ আয়াত দিয়েই তিনি এ অধ্যায় শুরু করছেন এ অধ্যায় তিনি বর্ণনা করতে চাচ্ছেন যে আসলে আল্লাহ সুবাহ হুয়া তালা ছাড়া बाकी जत कि तर अबाद करा तर्ना दे बिल्कुल कठीक नए लेखक रेहमाल्लाध्याल्ला के बद दिए जर का आश्रय चाची आल्ला के बद दिए जर का धर्ना दीची आल्ला के बद दिए जर सेजदा दी आल्ला के बद दिए जर का नजर नेवज कर আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে আমরা কল্যাণ অকল্যাণের মালিক মনে করে তাদের কাছে আবেদন নিবেদন করছি লেখক যে রাহে নিজেরাই সৃষ্ট জীব তারা কিছু সৃষ্টি করার অধিকার রাখে না দ্বিতীয় আন্নাহম ফুকারিখুন আহাতো আসলেই সচ্ছল নয় তারা হলেন দরিদ্র এমনকি লাইম লিখুন কিতমির বলা হয় খেজুরের বিচি এ খেজুরের বিচিতে তিনটি দিক আল্লাহ আলামিন তুলে ধরেছেন তুচ্ছ জিনিসকে বোঝানোর জন্য খেজুরের বিচির উপরে একটা সাদা পাতলা প্রলেপ দেওয়া থাকে কাগজের মতো এটাকে বলা হয় কিতমির আল্লাহ রাবুল্লাহ আলামিন এটাকেও তুলে ধরেছেন আবার খেজুরের বিচি একদিকে বিচিটা ফাটার মতো থাকে সেখানে আরেকটি আবরণ থাকে এটাকেও আল্লাহ রবুল্লাহ আলমিন তুলে ধরেছে আবার ছোট্ট গর্তর বেন্দুর মতো গর্ত থাকে সেটাকে বলেছে তো এখানে বলতেছেন আল্লাহ রাবুল্লাহ আলামিন যে ওই ব্যক্তিরা বা ওই সত্যারা কাছে তোমরা ধর্ণা দিচ্ছ কিছু পাওয়ার জন্য আসলেই তারা তো এই কেতমির খেজুরের বিচির উপরে যে সাদা প্রলেপ এটারও তারা মালিক নয় সুতরাং কিভাবে তোমরা তাদের কাছে চাও তাদের কাছে ধর্ণা দিচ্ছ কারণ যে মালিক সে দিতে পারে আর যে বিন্দু মাত্র সামান্য তুচ্ছ জিনিসেরও যে মালিক নয় সে তো কিছুই দিতে পারে না কিভাবে সে দিবে মূলত গোটা বিশ্বের সকল মানুষ আমরা সকলই হলাম ফকির একমাত্র গণী একমাত্র ধনী যিনি হলেন আল্লাহ সুবহান হালা নহ্নু ফুকারা ওল গানি আমরা হলাম সকলেই দরিদ্র আমরা সকলেই তার মুখাপুখি তিনি হলেন একক সত্তা যিনি হলেন সচ্ছল যিনি হলেন ধনী যিনি হলেন সবকিছুর মালিক সুতরাং একজন ফকির আরেকজন ফকিরের কাছে তো চাইতে পারে না একজন অভাবী আরেকজনের অভাবীর কাছে কি চাইবে চাইতে হবে তার কাছেই যার রয়েছে চাইতে হবে তার কাছেই যিনি দিতে পারেন যিনি দিতে পারেন না তার কাছে তো কোনো চাওয়ার দিক নেই যাওয়ার বিষয় নয় তাই লেখক রাহেমহল্লা বোঝাতে চাচ্ছেন যে তারা হলেন সৃষ্ট জীব কিছু সৃষ্টি করতে পারে না অতএব তাদের কাছে আবাদতের কোনো বিষয় নেই যিনি সৃষ্টি করতে পারেন তারই আবাদত করতে হবে তারা হলো দরিদ্র ফোকারা তারা সামান্য মেয়ের ওই খেজুরির উপরে যে পাতলা আবরণ রয়েছে সেটারও মালিক নয় সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুহানা হওয়া চালা আজকে যার যতই ধন সম্পদ হোক না কেন আসলে এগুলির কেউ মালিক নয় আল্লাহ বলে আলমী ইচ্ছা করলে বিন্দু মুহূর্তের মধ্যেই একজন ফকির বানিয়ে দেন আবার একজন ফকিরকে একজন তাহলে কি প্রমাণ হয় প্রমাণ হয় সব কিছুর মালিক আল্লাহ অনব ভাবে লেখক আরো বোঝাতে চাচ্ছেন যে আন্না হুমা আজ না ফলায়ন তো সিরু না সরুন তারা তো অক্ষম নিজেরা অপকার নিজেরও সাহায্য করতে পারে না অন্যান্য কোনো সাহায্য করতে পারে যে অক্ষম অপারক নিজেরও সাহায্য করতে পারে না অন্যেরও সাহায্য করতে পারে না তার কাছে তো কোনো আবেদন করার প্রশ্নে আসে না আরো লেখক বোঝাচ্ছেন কেয়ামতের দিন যখন যাদেরকে আজকে আমরা সেজদা দেই আল্লাহকে বাদ দিই যাদের কাছে ধর্ণা দেয় এদেরকে যখন কেয়ামতের দিন উঠানো হবে তখন তারা বলবেন যে না যারা তাদেরকে দেখে সে তাদের কাছে দোয়া করেছে বলবে যে না আমি কিছু চিনি না কিছু জানি না এগুলি আমার কাছে কিছু হয় নাই এ বলে তারা অস্বীকৃতি করবে জ্ঞাপন করবে প্রিয় বন্ধুরা আসুন যে সৃষ্টি করার অধিকার রাখে না নিজেই সৃষ্ট যে কাউকে কিছু দেওয়ার অধিকার রাখে না সামান্য কিছুরও মালিক নয় যে নিজের উপকার করতে পারে না অন্যেরও উপকার করতে পারে না এবং যে এই সব কিছু দুর্বলতার মধ্যেই রয়েছে এমন ব্যক্তি কখনো তো সে ইলা হওয়ার মাবুদ হওয়ার যোগ্য নয় এমন ব্যক্তিটা কখনো সেজদা পাওয়ার যোগ্য নয় সেজতা পাওয়ার যোগ্য হলেন সেই সত্তা সেই ব্যক্তি যিনি निजे सृष्टजीव नये स्रष्टा सबकिकर नय बर हलन गई का मुखाफिकी कारो मुखाफिकी नन तोला अनुरूप भाव जिन सबकिुके विजय दान करते सकल दीते हल प्रकृत पक्ष इलाह तैयार लेखक रहे महल्ला बुझाते चाचन अतएव क्यों সেই আল্লাহ সুবাহান্লাহকে বাদ দিয়ে বিভিন্ন প্রতিমার কাছে বিভিন্ন দেবদেবিতার কাছে কেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে সেই একানব্বই নম্বর আয়াত আল্লাহ রাবুল আলম বলছেন আয়ুস রিখুন তারা তারাকে এমন ব্যক্তিদেরকে বা এমন সত্তাদেরকে আল্লাহ সুবাহান্লার সাথে শরিক করছে লা সেই আ যারা কিছুই সৃষ্টি করতে পারে না ওয়াহুম ইউল বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওলা আংফুসরুন এবং তারা অন্য জনেরও কোন উপকার করতে পারে না অর্থাৎ যারা এদেরকে আল্লাহর শরীর বানায় দিল সেই তাদেরও কোনো সাহায্য করতে পারে না ওলা আংফুস আহম এন সুরুন এমনকি নিজের জন্যও কোন তারা সাহায্য সহযোগিতা দিতে পারে না অতএব কিভাবে মানুষ এমন শ্রেণিকে কিভাবে আল্লাহ সুবাহ সাথে শরিক ঘট যদি তার এই সব যোগ্যতা থাকতো তাহলে না একটা করার যুক্তিযুক্ত দিক ছিল কিন্তু সেটি তো নাই একমাত্র সাহায্য করার অধিকারী আল্লাহ একমাত্র সৃষ্টির অধিকারী আল্লাহ একমাত্র স্বচ্ছলতা বা একমাত্র গানি হওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবাহ অতএব সব কিছু বর্জন করে একমাত্র হেবাজত করতে হবে আল্লাহ সুবাহর প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা সুন্দরভাবে একটি আলোচনায় আসছিলাম ইনশাল এই আলোচনার বাকি অংশটুকু একটু বিরতির পরেই শুনবো আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা সামান্য একটি ছোট্ট বিরতির পর আবার আমরা আমাদের দর্শে ফিরে আসলাম লাখক রাহে মহ্লা আরেকটি আয়াত নিয়ে এসেছেন সেটি সুরাফাতের এর তেরো নম্বর আয়াত আল্লাহ রব আলী সেখানে বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করছো আসলেই যার কাছে দোয়া করছো যার কাছে আবেদন নিবেদন পেশ করছো যার কাছে ধরনা দিচ্ছ যার কাছে সেজ দিচ্ছ যার কাছে নজর ন্যাচ করছো মা এম লিখুন কিতমির তারা কেতমিরের মালিক নয় আল্লাহ সুভান হুয়া কিভাবে এক বিষয়টি যদি বলা হতো আল্লাহ যদি বলতেন যে তারা একটা খেজুরেরও মালিক নয় তাহলে হয়তো কেউ আবার প্রশ্ন করতে পারি যে বলতে পারি না ঠিক আছে খেজুরের মালিক নয় কিন্তু খেজুরের ভিতরে যেগুলি ছোট ছোট জিনিস আছে সেগুলি হয়তো বোধহ মালিক কিন্তু আল্লাহ সুহান হুয়া চা আল্লাহ এমন ভাবে বললেন মা এম লিখুন আমিন কিতমির খেজুরের বিচির উপরে যে একটা সাদা মালিক হতে পারেনি তারা কিভাবে মানুষের আবাদত পেতে চায় বা কিভাবে মানুষের এবাদত পাওয়ার মালিক হতে পারে প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন এই হাদিসটি শুনলেও আমাদের হয়তো আরো क्लियर होबा हबरा अनेक समय मन करी ठीक है जेहेत मालिक नए नबी रसुलगन ताराओ बोधे अनेक किस मालिक अनेक किस अने तर अधिकार रही है बुजुर्ग अलिया पृथ्वी बुके सबसे श्रेष्ठ जिन अलि पृथ्वी बुके सबसे श्रेष्ठ जिन बुजुर्ग सब चे श्रेष्ठ जिन अल्लाहर प्रिय पत्र नबी मुहम्मद सोल्लाम तरह बेपारे शुने देखी সহিউল বুখারি সহিছে এবং সহি মুসলিম এসেছে প্রসিদ্ধ সাহাবি আনা সুবনু মালিক রবিতে তিনি বলছেন যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালামের মাথায় প্রচন্ড ভাবে তিনি আঘাত পেলেন এমনকি হেমলেট ভেঙ্গে রাসুল সালি সাল্লামের মাথার ভিতরে ঢুকে গেল রক্তাক্ত হয়ে গেলেন তিনি ও কুশির আছো রুবা এই আছো রাসুল এই পার্শ্বের দাঁতগুলিও ভেঙে গেল দাঁতগুলিও কিছু অংশ ভেঙে গেছে আল্লাহ রাসুল সাল আলিহ্লাম বেচিত হয়ে তিনি আক্ষেপ করে বললেন সজ্জু নবী যারা তাদের নবীকে এভাবে রক্তাক্ত করেছে মাথাকে ক্ষতবিক্ষত করেছে কিভাবে তারা সফল কাম হবে এভাবে আল্লাহ রাসুল সাল্লাম যখন বললেন তখন আয়াত হল সুরা আয়াত দিয়েছি এর অর্থ এই নয় যে তুমি যার জন্য চাইবা তাকে বিপদে ফেলে দিবা আর যার জন্য চাইবা তাকে কল্যাণে নিয়ে আসবা লাকা মিনাল আমরি মানুষকে কিছু করার তোমার অধিকার নাই যা করি সব অধিকার শুধু আমার সংরক্ষিত আমার কাছে সাহি মুসলিমের হাদিসে আব্দুল্লাহ বর্ণনায় তিনি বলছেন রাসুল সাল্লাম যখন ফজরের নামাজে শেষ রাকাতে দ্বিতীয় রাকাতের রুকু থেকে মাথা উঠালেন সামিয়া আল্লাহ হামিদা বলে তারপর তিনি তিনি এটা বললেন তখন আয়াত করলেন তোমার এ বিষয়ে কোন অধিকার নাই তারা তোমাকে ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে তাই তাদেরকে তুমি লানতের জন্য বলছো তোমার কোনো অধিকার নাই এ বিষয়ে যা কিছু করার অধিকার শুধু আমার লকবর রহমতুল্ল আলামিন। যিনি সৈদুল মুসালিন ইমামুল মুরসালিন সকল নবী রসুলদের শ্রেষ্ঠ যিনি সেই রসুল সাল্লাহ আল্লীসাল্লামের যদি এতটুকু অধিকার আল্লাহ না দিয়ে থাকেন সব কল্যাণ অকল্যাণের অধিকার যদি একমাত্র আল্লাহ সংরক্ষণ করে থাকেন তাহলে আজকে আমরা বিভিন্ন জনের কাছে যদি ছুটাছুটি করি তাহলে আমাদের কোন চিন্তায় আমরা আজকে ছুটি কি নিয়তে কি আমরা আজকে আমাদের লিপ্ত হয়েছি প্রিয় বন্ধুরা অন্য আরেক বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সেই কোন তিনাজের সময় দোয়া আলা সফওয়ান বিন নোমাইয়া ও সোহাইল বিন ওলহারিস বিন হিসাম এই তিনজন ব্যক্তির ব্যাপারে এই এসেছে আবার আল্লাহ রসুল সালাই আল্লাহ আকবর তিনি নিজেও কিভাবে বলে দিতেন যে জেনে রাখো আল্লাহর কাছে আমার কিছু তোমাদের জন্য করার নেই প্রসিদ্ধ সাহাবি আবু হরাই আল্লাহ তিনি বর্ণনা করছেন আত্মীয় স্বজন যারা তাদেরকে সতর্ক করে দাও আল্লাহ রসুল সালাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই। সেই বিভিন্ন বর্ণনা এসেছে তিনি সকলকে সমবেত করলেন করে বললেন ইয়া মা আশারা প্রথমে তিনি কোরাইশ গোটা কোরাইশ জাতিকে সম্বোধন করলেন কোরাইশ বংশকে সম্বোধন করলেন এবং সম্বোধন করে বললেন যে লা ইস্তারু আং ফুসাকুম ইস্তারু আংফুসাকুম তোমরা নিজেদেরকেই তোমরা কি করে নাও নিজেদের জন্য খরিদ করে নাও অর্থাৎ তোমরা নিজেদের নিজেদের ব্যাপারে নিজেরাই প্রস্তুতি গ্রহণ করো নিজেদের জন্য যা করার সেটা তোমরা করো কারণ আল্লাহ হয়তো কেউ বলতে পারি যে তারা সেই কাফের ছিল তাই তাদেরকে আল্লাহ রসুল সালাম এভাবে বললেন যে তো কাফিরের জন্য কিছু করতে পারবেন না না আরো লক্ষ্য করুন আল্লাহ রসুল হাদিস টি সাহেব চার নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ করারবুল্লা আলমিন তার যেটা সিদ্ধান্তে আসে তার যা ফাইসলা আসে সেটাই তিনি করবেন আমি কিছু করার অধিকার রাখিনা আতে নিজের যা কিছু করার দুনিয়াতে করে নিন প্রস্তুত হয়ে যান সব আপন আপন বিষয় নিয়ে আপনারাই প্রস্তুত হন فرن ربقار قلتنا يا صفية عمت رسول الله صلى الله عليه وسلم لا اغني عنك من الله شيئا قلتنا يا رسول رسول رسول رسول رسول صفية اپنی رسول رسول رسول رسول رسول رسول رسول رسول اپنی شاب پار هوية زبن تاکو خونوا نوائے اللار ادالت اپنا جنب آمار کونوا قرن یا نئی اتب نجر بشاية نجش বরং আল্লাহ রসুল সাল্লাহাম তার কলিজার টুকরা ফাতেমারাদ আল্লাহ আনহা তাকেও বলছেন হে ফাতে তুমি মুহাম্মাদের কলিজার টুকরা হবে তাই বলে তুমি যে পার পেয়ে যাবে তা নয় আমার মাল সম্পদ দুনিয়াতে যা কিছু রয়েছে এগুলি থেকে যদি কিছু চাওয়ার থাকে তোমার সেগুলি চাও তা আমি হয়তো দিতে পারবো বা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু আল্লাহর দরবারে তোমার জন্য আমি কিছু করতে পারবো এই সুযোগ আমার নেই আল্লাহ দরবারে তোমার জন্য আমার কিছু করার সুযোগ নেই প্রিয় বন্ধুরা এ অধ্যায় লেখক রহমাল আরো অনেকগুলি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন সে শিখুন এই মধ্যে যেমন একটি বিষয় সম্পর্কে আমরা সেখানে বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যাকে আল্লাহ রা আলমিন দিয়েছেন এতই কাছে এরপরে বিষয়ে কিছু যদি চাওয়ার থাকে বলো আখেরাতের বিষয়ে আমি কোন মালিক নয় আখেরাতের বিষয়ের মালিক হলেন একমাত্র আল্লাহ সুহানু হাত অতএেব স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাম যিনি সকল আউলিয়াদের চেয়ে শ্রেষ্ঠ সকল শ্রেষ্ঠ বুজুর্গ সকল আল্লাহ রব্ল্লাহ আলামিনের প্রিয় ব্যক্তির চেয়ে যিনি সবচেয়ে বেশি প্রিয় ফেরেস্তাদের চেয়েও যিনি আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রিয় তার অবস্থা যদি এই হয়ে থাকে তাহলে আজকে আমরা আল্লাহকে বাদ দি এই সমস্ত বিশ্বাস করে থাকি যে তিনি আমাকে করে পার করবেন। তিনি আমার জন্য আল্লাহর কাছে এই মুক্তির ব্যবস্থা করবেন এগুলি কোনো সন্দেহ নাই একটি সের কি চিন্তা সের কি বিশ্বাস এবং সে কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় বরং এগুলির কারণে মানুষের ই মানেই বাতিল হয়ে যাওয়া সম্ভব আসুন প্রিয় বন্ধুরা অতএব সব বিষয়গুলি আমরা সম্পৃক্ত করব আল্লাহ সাথেই এজন্যই সকল ক্ষেত্রে আমরা ধর্না দিবো আল্লাহ সুবাহান্লার কাছেই এবং সব বিষয়ে আমরা আবেদের নিবেদন পেশ করব আল্লাহ সুবাহান্লার কাছেই আল্লাহ আমাদের ইমানকে সঠিক করার তৌফিক দান করুন আমরা যেন সঠিকভাবে আমাদের তাউহিদকে বাস্তবায়ন করতে পারি শের মুক্ত হয়ে আমরা জীবন জীবনযাপন করতে পারি এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেতে পারি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমহ রাব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ